ছাবিশ বিষয় বস্তু হল যে আল্লাহ দ আল্লাহবুল্লাহ আলমিন জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর এই ইবাদ জন্য আল্লাহ রায়ম করার জন্য দুনিয়ার বুকে তাহিদ প্রতিষ্ঠা করার জন্য তাহিদকে কয়েম করার জন্য মানুষ যাতে করে আল্লাহ ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোন রকম সেরেক না করে এই জন্য কালে আলমিনে সৃষ্টির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার অগণিত অসংখ্য তথা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ ২৪ হাজার নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এই তাহিদের দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষদেরকে সেরেক থেকে বিরত রাখার জন্যে যেমন আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন বলছেন আমি রাসুল পাঠিয়েছিলাম তারা তাদের সম্প্রদায়ের লোকদেরকে এই নির্দেশ দেবে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা তাগুত থেকে আল্লাহ দ্রোহী অর্থাৎ গায়ুল্লাহর ইবাদত থেকে বিরত রাখার জন্য তারা তাদের কমদেরকে নির্দেশ দেবে এই নির্দেশ দেওয়ার জন্য আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছিলাম আর নবী এবং রাসুলের চলে গেছে সর্বশেষ রাসুল তিনি চলে তিনি মৃত্যুবরণ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এখন এই নবী এবং রাসুলদের কাজ নবী এবং রাসুলদের এই দাওয়াতি কাজ আলেমদের উপরে অর্পিত হয়েছে যেমন পালা রসুল্লাহ আলিয়াম আলো আলামাউরুল যেমন তোমরা আমার থেকে একটা আয়াত হলেও একটা কথা হলেও তোমরা মানুষদের কাছে পৌঁছে দাও কাজেই আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে তথা তাহিদের দিকে মানুষদেরকে আহ্বান জানানো এটা दिस सामने कैकट कैकटी हादिस तर्जमा संकृत भाव शोन चेस्ट कर আল্লাহরুল্লাহ আলমিন অন্য আয় বলেছেন আর তারাই হবে সুফল প্রাপ্ত আল্লাহাব আরো বলেছেন তোমরাই হলে সর্বোত্তম উম্মের জন্যই তোমাদেরকে উদ্ভব ঘটনো হয়েছে যাতে করে তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে আর অন্যায় কাজ থেকে বাধা দিবে আর তোমরা আনবে আল্লাহুল অন্য আয় বলেছেন আর ওই ব্যক্তির চেয়ে অধিক ভালো আর ওই ব্যক্তির আহ্বান জানায় এবং আল্লাহ আলমিন তিনি আরো বলেছেন হে মোহাম্মদ আপনি বলুন আর আমি মুসিদের অন্তর্ভুক্ত নই আল্লাহুল্লাহ আলমিন আরো বলেছেন যাতে করে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করবে আর তারা তাদের কৌমের নিকট ফিরে এসে সেই জ্ঞান অনুযায়ী তাদেরকে নাফরমানি হতে আল্লাহ কার্যক্রম হতে সতর্ক করবে যাতে তারা হুশিয়ার হতে পারে তাওবা। তো আমরা একথা পরিষ্কার ভাবে জানি যে আল্লাহবুল্লা আলমিনের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আর বহু আয়াত আসছে আরো বহু হাদি হাদিস আসছে আর এই জন্যে দিনে এলম অর্জন করা দিনে জ্ঞান ইসলামী শরিয়াতের জ্ঞান অর্জন করা এটা নবী করিম সাল্লা মানে ফরজ করে দিয়েছেন বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন কালা রসোল্লাহ সাল আলহ্লাম তলাবাহারিজ আল্লাহ মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ কাজে আমাদের উচিত হবে যে আমাদের সাধ্য অনুযায়ী দুনিয়াবী জীবনে আপনার ইসলামী শরিয়াতের জ্ঞান যথাযথভাবে মানে জ্ঞান হাসেল করা জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা এবং সেই সাথে সাথে আমাদের অধীনস্থ যারা আসে তাদেরকেও তাওহিদের পথে আল্লাহর পথে আহ্বান জানানো দাওয়াত দেওয়া প্রত্যেকের প্রত্যেকের উপরে দায়িত্ব যেমন পিতার উপরে তার ছেলে মেয়ে তার পরিবার পরিজনদেরকে তাওহিদের উপরে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়া একান্ত প্রয়োজন ঠিক যে যে অবস্থায় আসে তার ব্যক্তি হিসাবে তার চ্যানেল হিসাবে তার যোগ্যতা অনুযায়ী সেই ধরনের দায়িত্ব অর্পিত হয়েছে প্রত্যেকের উপরে কাজেই প্রত্যেকের যে আমরা যে যেখানে আসি যেন আমাদের নিজ নিজ স্থানে থেকে যথাযথভাবে আল্লাহর দিকে মানুষদেরকে তৌফিদের দিকে দাওয়া দিতে পারে সেই তৌফিক যেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দান করেন ওয়া আখরি দাওয়া নাহমদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ